বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনাম আল রসুলিল্লাহ বিসমিলিয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আমাদের এই পিস টিভি বাংলা প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম দুনিয়া ও আখরাতের জীবন পূর্বের এপিসোডে আমরা আলোচনা করেছি আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত অর্থাৎ জীবন দিয়েছেন এই জীবনের যে অস্তিত্ব আমরা মানুষ রূপে এই পৃথিবীতে এসছি তার যে সৃষ্টির রহস্য সেটা আমরা কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে পূর্বের এপিসোডে আলোচনা করেছি আমরা এখন আলোচনা করব আল্লাহ সুবহানা হাত তালা আমাদের এই লাইফকে জীবনকে কোরআন মাজিদের মধ্যে খেলনা বলে আখ্যায়িত করেছেন আমি শুরুতে আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটা আয়াত আয়াত্তেলা করেছি সেটা সুরা মুহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরার आल्लाब आलमीन बत्रिस नम्बर आयते इन्न हाय दुनिया निश्चयार जीवन हम खालना स्वरूप हायत हिंदेगी जेटे जीवन बोली जन्मथ मृत्यु पर्त समय हायत जिंदगी जिंदगी हे दुनिया जीवन एक खालना स्वरूप शुद्ध तय आल्लाद सत्ान नम्बर सुरार কুড়ি নম্বর আয়াতেও বলছেন যে এই দুনিয়ার জীবনটা মানুষের ক্ষণস্থায়ী এবং খেলনার সমতুল্য সেই আয়াতে আল্লাহ আরও বলছেন যে এই দুনিয়ার জীবনটা মানুষের জন্য একে অপরের গর্ব করার প্রতিযোগিতামূলক ধন সম্পদ এবং ছেলে মেয়েদের নিয়ে প্রতিযোগিতামূলক একটা কম্পিটিশান বা প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয় তিনি উদাহরণ দিয়েছেন যে এই দুনিয়ার জীবনটা বৃষ্টির মতো কারণ যখন বৃষ্টিপাত হয় তখন যে জমিনে যে সবজি উৎপন্ন হয় সেই চাষিরা সেই সবজি বৃক্ষ লতা পাতা দেখে আনন্দিত হন কিন্তু কিছুদিন পরে সেই বৃক্ষ বা সেই লতা পাতা বা সেই সবজি আবার শুকিয়ে যায় এবং দেখা যায় সেটা হলুদ বর্ডে পরিণত হয়েছে এবং এক সময় শেষ পর্যায়ে সেই উদ্ভিদ বা সেই লতা পাতা খড়কুটোয় পরিণত হয়ে যায় মহান আল্লাহ আল্লাহবাকাব্বর আলমিন সেই পরকালের জীবনে মানুষের জন্য শাস্তি নির্ধারিত করে রেখেছেন এবং তিনি পরম দয়ালু এবং দয়াবান তাহলে আমাদেরকে এই দায়তের উপরে ভিত্তি করে চিন্তা ভাবনা করতে হবে যে এই যে খেলনা শব্দটা ব্যবহার করা হলো এবং আমরা এই পৃথিবীতেও যে খেলনার সাথে অতি পরিচিত তাহলে আল্লাহ সুবাহা হওয়া তালা আমাদেরকে এই যে পৃথিবীর জীবনে পাঠিয়েছেন এই খেলনাস্বরূপ তাহলে আমাদেরও নির্দিষ্ট কোনো লক্ষ্য আমাদেরও একটা ফিউচার এম এমন থাকতে হবে যেটা আমাদের স্থায়ী জীবনে আমাদের পারমানেন্ট লাইফে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কেমতের মাঠে বিচার হয়ে যাওয়ার পরে যাতে আমরা সেই জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারি সেই জান্নাতুল ফিরদাউস লাভ করাটাই আমাদের প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকতে হবে এবং লক্ষ্য থাকতে হবে যেন আল্লাহ সুবাহ আমাদেরকে এই দুনিয়াতে অল্প দিনের জন্য এই খেলা স্বরূপ পাঠিয়েছেন এই খেলার যে রেজাল্ট আমাদের দেয়া হবে পরকালে আখেরাতে সেই আখেরাতের রেজাল্ট যেন আমাদের পজিটিভ হয় সেখানে আমাদের রেজাল্ট দেখে আমাদের ফলাফল দেখে যেন আমরা আনন্দিত হই খুশি হই একে অপরকে আমরা দেখাই কারণ আমরা দুনিয়াবী ক্ষেত্রে আমরা দেখি যখন কোনো খেলাধুলা অনুষ্ঠিত হয় যারা পজিশনে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা এত আনন্দ উপভোগ করে এবং তাদের যে রেজাল্ট তাদের যে ফলাফল তারা একে অপরকে দেখে তারা আনন্দ এবং সবার সাথে আনন্দ শেয়ার করে তাহলে ঠিক ওই আল্লাহ ফাকুর রব্বুর আলামিন। যখন আমাদের হাসরের ময়দানে এই যে রেজাল্ট দিবেন সেই দিন যেন আমরা এই খেলার যে টার্গেট বা লক্ষ্য হাসরের ময়দানে যেন আমরা সেই জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি কারণ আমরা জানি এই হাসরের ময়দানে স্থায়ী যে জীবন হবে এবং সেই জীবনে দুটো ক্যাটাগরি আছে একটা জাহান্নাম এবং একটা হচ্ছে জান্নাত তাহলে আমাদের সবসময় টার্গেট থাকতে হবে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমরা কি করে জান্নাত যেতে পারব। যারা আল্লাহ সুবাহানা হাত তালার অত্যন্ত নিকটবর্তী বান্দা যারা পৃথিবীতে ভালো আমল করবে আমালে সালেহ করবে যারা সর্বোত্তম সর্বোত্তমকৃষ্ট কাজ করবে তাদের জন্য ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড জান্নাত আছে আখেরাতের জীবনে সর্বোত্তম যে জন্নাত জন্নাতুল ফিরদাউস সেই জন্নাতুল ফিরদাউস হচ্ছে আল্লাহ সুবহানা হ তালার কাছে সবচেয়েতে উত্তম জান্নাত আল্লাহ সুহানীতে করেছেন আমরা এই যে খেলনা স্বরূপ এই পৃথিবীতে জীবন অতিবাহিত করছি। যে সমস্ত করছি। এই সমস্ত মধ্যে আমাদের একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন আছে নির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মোতাবেক যদি আমরা সেই সমস্ত কাজকর্মগুলো করি সেই রকম বিধান অনুযায়ী যদি আমরা কাজ এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের যে টার্গেট আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পাব আল্লাহ সুবাহানবী হরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে একটা হাদিস বলেছিলেন সেই হাদিস তার আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম স্বামীদেরকে লক্ষ্য করে বলছেন বিদায় হজে যে আমি তোমাদের সামনে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ওই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে ওই দুটো জিনিসকে নিজের বাস্তব জীবনে কাজে লাগাবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহিতে যাবে না সুতরাং এই দুটো জিনিস হচ্ছে সেই হাদিস কোরআন এবং সেই হাদিসের মধ্যে আল্লাহ পাক আব্বুল আলমিনের যাবতীয় রুলস এবং রেগুলেশন আমাদের এই দুনিয়াবী জীবনের সমস্ত একশন সমস্ত কাজকর্ম নিয়ম কানুন আল্লাহ সুবাহ আমাদের এই কোরআন এবং সেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন সুতরাং এই কোরআন এবং সেই হাদিসের যে রুলস এবং রেগুলেশন সেই যে নিয়ম কানুন সেই যে বিধান সেটা যদি আমরা নিয়মিত পালন না করি সেই নিয়ম নিয়মকানুনকে যদি আমরা এড়িয়ে যাই সেই নিয়ম নিয়মকানুনকে যদি আমরা এডিশনাল করে দিই সেই নিয়ম নিয়মকানুনকে যদি আমরা পাশে রেখে আমরা শুধু নিজস্ব তৈরি নিজের মতবাদ বা নিজের বাধানো নিয়ম কানুন মোতাবেক যদি আমরা চলাফেরা করি তাহলে কেয়ামতের দিনে আমরাও কিন্তু সেই সময় এই যে রেজাল্ট বা আমাদের ফল দেয়া হবে সেখানে কিন্তু আমরা পরাজিত হয়ে যাব আল্লাহ সুনা তালা কোরআন মজিদের মধ্যে সুরা বাকারা দু নম্বর সুরার মিনাল পঞ্চান্ন নম্বর আয়তে বলছেন আল্লাহ সুবাহ মজিদের মধ্যে এই আয়াতে বলছেন যে ওই মানুষকে বিভিন্ন রকমের পদ্ধতিতে পরীক্ষা করা হয় কখনো তাকে পরীক্ষা করা হয় ভুক দিয়ে ক্ষিধা দিয়ে মানুষকে পরীক্ষা করা হয় কখনো তাকে ভয় দিয়ে এবং ধনু সম্পদ দিয়ে এবং তার জান বা এই যে জীবন প্রাণ দিয়ে আবার কখনো শস্য ফলমূলের ঘাটতি দিয়ে মানুষকে এই বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করা হয় তাই আল্লাহ সুবাহান হালা আমাদের এই দুনিয়াতে যে এই জীবনটা দিয়েছেন এই জীবনটাও আমাদের জন্য একটা পরীক্ষা পরীক্ষাস্বরূপ কারণ আমাদের এই জীবনের অত্যন্ত তাৎপর্য অত্যন্ত মূল্য আছে এবং মূল্য তখনই থাকবে এই দুনিয়াতে যদি আমরা সেই আল্লাহ ফর্বুল আলমিনের নির্ধারিত বিধান কোরআন এবং সেই হাদিস মোতাবেক জীবনযাপন করি তবেই আমাদের জীবন সার্থক তবেই আমাদের জীবন মূল্যবান জীবন হিসেবে পরিণত হবে তাহলে আল্লাহ সুহানাহ তালা আমাদের এই জীবন যে পরীক্ষা এবং আমাদের এই জীবন এবং মৃত্যুর মধ্য দিয়ে এই উভয়ের মাধ্যমে আল্লাহ সুবহানা হ তালা আমাদের পরীক্ষা করতে চাইছেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম ব্যক্তি কে আমালা আল্লা যিনি হায়াত অর্থাৎ এই যে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যুর ব্যবস্থা করেছেন এই জন্য করে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম কে ব্যক্তি আমলের দিক দিয়ে উত্তম বা শ্রেষ্ঠ ব্যক্তিকে সেটা পার্থক্য করে নিতে পারেন আল্লাহ সুবাহানাহ তালা এই জীবন এবং মৃত্যুর মাধ্যম দিয়ে আমাদের যে কর্মপদ্ধতি আমাদের যে কাজ সেই কাজের মধ্য দিয়ে কে উত্তম সেই কাজকারী সেটা পার্থক্য করার জন্য আল্লাহ সুবাহানাহ তালা আমাদের এই জীবন এবং মৃত্যুর ব্যবস্থা করেছেন এবার যখনই একটা পরীক্ষার কথা আমাদের মাথায় আসে পরীক্ষা এমনই একটা শব্দ ইংরেজিতে যেটাকে বলা হয় এক্সামিনেশন বা এক্সাম তাহলে এই এক্সাম বা পরীক্ষা যখনই আমাদের ব্রেনে আমাদের মস্তিষ্কে এই কথাটা আসে তখনই একটা নির্দিষ্ট সিলেবাসের কথাও চলে আসাটা স্বাভাবিক আল্লাহ সুবহানা হ তালা আমাদেরকে এই যে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে জীবন দান করেছেন এবং এই পৃথিবীতে যে আমাদের একটা পরীক্ষা স্বরূপ সেখানে আমাদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার পরে আমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে সেই হাসরের ময়দানে একজন ছাত্র সে যেমন বার্ষিক পরীক্ষা দিয়ে দেওয়ার পর স্কুল কলেজের পরীক্ষা দিয়ে দেওয়ার পর তাকে যেমন দু মাস তিন মাস অপেক্ষা করতে হয় রেজাল্টের জন্য ঠিক ওই রকমই আল্লাহ সু ভায় না তালা আমাদের এই দুনিয়ার জীবনে যে অস্থায়ী ৫০ বছর বা ষাট বছর অ্যাভারেজ নর্মাল যে আমাদের আয়ু এই যে জীবন দান করেছেন এবং তার জন্য যে পরীক্ষা আমাদের দিতে হবে তার যে সিলেবাস আছে সেই সিলেবাস মোতাবেক যদি আমরা পরীক্ষা দিই বা কাজকর্ম করি তাহলে নিশ্চয়ই আমাদের মৃত্যুর পরে যে জীবন মৃত্যু অবস্থায় থেকে যাওয়া যে একটা কাল অতিবাহিত করতে হবে আমাদের তারপরে আমরা সেই রেজাল্টের দিন অর্থাৎ হাসরের ময়দান পাবো আল্লাহ সুবাহা হতালা মানুষের জন্য এত সুন্দর এত সূক্ষ্ম সুষ্ঠ পদ্ধতি নির্ধারণ করেছেন মানুষ যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে সে কখনোই সেই পরীক্ষায় অকৃত কার্য হতে পারতো না সুতরাং আমরা আবার এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ইনশাল্লাহ আপনাদের ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानी बृहस्पतिवार सन्ध्या साढ़े छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल् চলছে এক জোযার পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয়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 প্রতি বৃহস্পতিবার উপায় জরদা সিগারেট গড় ज नष्ट करतेमान देखिधल आप पुनो विकेल देशे, है। दर्शक मंडल बितर पर आरोप फिर आलोचना कर दुनिया जीवन जो एक खेलना स्वरूप ए बारे आलोचना करब अल्ला কোরআন মজিদের মধ্যে আমাদের এই জীবনকে পরীক্ষার সাথেও তুলনা করেছেন আল্লাহ সুবাহ মজিদের মধ্যে বলছেন কোরআন মসজিদের মধ্যে এই আয়াতে বলছেন যে ওষাই মানুষকে भन्न रकम पद्धति परीक्षा करा कख्य परीक्षा करूक दिए खिधा दिए मानुष के परीक्षा करा कख्य भय दिए धनु सम्पद दिए तर जान जीवन प्राण दिए आर कख शस्ल मूल घाटती दिए मानुष के विभिन्न पद्धति परीक्षा करा तल्ला सुबहान हुआ तला दुनिया যে এই জীবনটা দিয়েছেন এই জীবনটাও আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ কারণ আমাদের এই জীবনের অত্যন্ত অত্যন্ত তাৎপর্য মূল্য আছে এবং মূল্য থাকবে এই দুনিয়াতে যদি আমরা সেই আল্লাহ মূল্যাকর আব্বুল আলমিনের নির্ধারিত বিধান কোরআন এবং সেই হাদিস জীবন জীবনযাপন করি তবে আমাদের জীবন সার্থক তবেই আমাদের জীবন মূল্যবান জীবন হিসেবে পরিণত হবে তাহলে আল্লাহ সুবাহ আমাদের এই জীবন যে পরীক্ষা এবং আমাদের এই জীবন এবং মৃত্যুর মধ্য দিয়ে এই উভয়ের মাধ্যমে আল্লাহ সুবাহ আমাদের পরীক্ষা করতে চাইছেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম ব্যক্তি কে আল্লাহ ফাকর আব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে সুরা মুল্ক সাতষট্টি নম্বর সুরার দু নম্বর আয়তে বলছেন আমালা আহসানি যিনি হায়াত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 কারী সেটা পার্থক্য করার জন্য আল্লাহ সুবাহানাহ তালা আমাদের এই জীবন এবং মৃত্যুর ব্যবস্থা করেছেন এবার যখনই একটা পরীক্ষার কথা আমাদের মাথায় আসে পরীক্ষা এমনই একটা শব্দ ইংরেজিতে যেটাকে বলা হয় বা এক্সাম তাহলে এই বা পরীক্ষা যখনই আমাদের ব্রেনে আমাদের মস্তিষ্কে এই কথাটা আসে তখনই একটা নির্দিষ্ট সিলেবাসের কথাও চলে আসাটা স্বাভাবিক আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে এই যে পৃথিবীর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 তারপরে আমরা সেই রেজাল্টের দিন অর্থাৎ হাসরের ময়দান পাব। আল্লাহ সুবাহা হতালা মানুষের জন্য এত সুন্দর এত সূক্ষ্ম সুষ্ঠ পদ্ধতি নির্ধারণ করেছেন মানুষ যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে সে কখনোই সেই পরীক্ষায় অকৃত কার্য হতে পারতো না আল্লাহ রব্বুল আলমিনের অনেক গুণবাচক নাম আছে এবং আমরা যে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ি শুরু করছি মহান দয়ালু আল্লাহর নামে আল্লাহ অত্যন্ত রহমতওয়ালা এবং দয়ালু সেই রহমতওয়ালা দয়ালু কোনো সময় চান না যে আমার বান্দারা আমার প্রতিনিধিরা এই পৃথিবীতে পরীক্ষায় ফেল করুক তারপরে তারা আখরাতের ময়দানে অকৃত কার্য হোক এটা আল্লাহ সুবহানহতালা কোনো সময় চান না সুতরাং আল্লাহ সুবহান আহ তালা আমাদের জন্য সিলেবাস নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ সুবহানহতালা এত দয়ালু এত তিনি বড় মেহেরবান আমাদের এই মানুষদের জন্য তিনি যে বিচার করবেন সেই কেয়ামতের মাঠে এবং তিনি আমাদের জন্য যে সিলেবাস দিয়েছেন যে সমস্ত প্রশ্নগুলো সেই কেয়ামতের মাঠে হাসরের ময়দানে করা হবে এবং তার যে উত্তর সেটাও আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাদের দিয়ে দিয়েছেন আমরা যদি ঠান্ডা মাথায় একটু চিন্তাভাবনা করি যে সত্যি আমাদের জন্য যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার দুনিয়াবি ক্ষেত্রে পরীক্ষার সিলেবাস দেওয়া হয় কিন্তু তার উত্তরপত্র বা প্রশ্নপত্র আগেই দিয়ে দেওয়া হয় না কিন্তু আল্লাহ সুহানা হওয়া তালা তিনি মানুষদেরকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পত্র দুটোই একসাথে দিয়ে দিয়েছেন যাতে করে মানুষরা সেই সফলতা পেতে পারে আমাদের শেষ নবী মধ্যে বলেছেন সেই হাদিসে আছে যে মানুষকে যখন কবর দিয়ে দেওয়া হয় কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হয় মান রব্বুকা মান নবীউকা অর্থাৎ তোমার রব তোমার প্রতিপালকে তোমার নবী কে এবং তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল এই যে পরীক্ষা এবং এই পরীক্ষার উত্তর দেওয়ার জন্য আমাদের কি কি করণীয় সেটাও আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়ে যায় যে এই যে প্রশ্নগুলো করা হবে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লাম হাদিসের মধ্যে আগেই আমাদেরকে এই প্রশ্ন দিয়ে দিয়েছেন যে এই প্রশ্নগুলো কবরেই মানুষকে করা হবে অন্য একটা হাদিসে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লাম কেয়ামতের ময়দানে হাসলের ময়দানে মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে সেটাও আমাদের সিলেবাসের মধ্যে যে হাসরের ময়দানে মানুষকে পাঁচটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স প্রশ্ন করা হবে সেটা সেই হাদিসে আছে প্রথম প্রশ্ন ওটা হচ্ছে আল্লাহ সুবাহালা আমাদেরকে এই দুনিয়ার জীবনে যে আয়ু অর্থাৎ যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় আমাদেরকে দিয়েছেন এই সময়টা আমরা কোন পথে ব্যয় করেছি এই সময়টা আমরা কিভাবে কাজে লাগিয়েছি এইটা আমাদেরকে প্রশ্ন করা হবে দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে আল্লাহ সুবাহ আলা আমাদেরকে যৌবন বয়স দিয়েছিলেন অর্থাৎ ইয়াং এজ এবং এই যৌবন বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই যুবক বয়সে जुवकर जो चाय आल्ला सुबहान तलार नियम मोताबिकार और हदिश मोताबिक सठीभ क्याकर्मगोलो करा करते युवकर पर पड़े समाज मध्य जिसमें अशांति विशृंखला व असामाजिक क्रियाकलापा समाज मध्य थे सेगल दूर करार्जन जुवक्रे सब ची बड़ भूमिका थे सुतरा जिज्ञेरा तुम्हारा युवक बयसंगजटा के तुम्हारा पथे क्या लागिए छो तीन नम्बर प्रश्न करा तुमराज रुजी रोजगार करते इनकाम करते इनकाम रुजी रोजगार কোন পথে করতে হালাল পথে করতে না হারাম পথে করতে এটা আমাদের জিজ্ঞেস করা হবে চার নম্বর প্রশ্ন হচ্ছে আমাদেরকে কেয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে তোমরা যে উপার্জন করতে রুজি রোজগার করতে ইনকাম করতে সেই ইনকামটা কোন কোন পথে খরচা করেছ কারণ আমরা যেমন ইনকাম করব হালাল পথে এবার ইনকাম করার পরে আমাদের যদি অগাধ ধনসম্পদ হয়ে যায় এবার সেই ধনু সম্পদ আত্ম অহং করে हराम पथे व्य करीख प्रश्न करा जे रुजी पर, पर, कौन जो रुजी रोजगार पड़ार पर तुम्हारा पथे से खरच कर प्रश्न पांच नम्बर से आल्ला सुबहान तला के সেই নলেজ বা সেই জ্ঞান মোতাবেক আমরা কতটুকু আমল করেছি কতটুকু কাজ করেছি তাহলে এই যে সিলেবাস আমাদের জন্য আল্লাহ সুবাহানাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আমাদের এই পাঁচটা প্রশ্ন এবং কবরের যে প্রশ্ন এবং এই সমস্ত সিলেবাসগুলো আমরা কিভাবে ফলো করব। এবং সেই সিলেবাস ফলো করলে আল্লাহর কাছে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারবো সেটা আল্লাহ সুবাহানাহ তালার কোরআন এবং সেই হাদিসের মধ্যে পুরো ডিটেলস বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে আমরা আমাদের জীবনটাকে কোন কাজে লাগব আমরা কোন পথে ইনকাম বা রুজি রোজগার করব। আবার উপার্জিত অর্থ ইনকাম কৃত অর্থ আমরা কোন পথে ব্যয় করব সেটাও যেমন আল্লাহ সুবাহ বলে দিয়েছেন এবং তারপরে পরে আমরা যে এল কোরআন হাদিসের জ্ঞান সেই জ্ঞান মোতাবেক কোরআন হাদিসের কতটুকু আমল করেছি সেই আমলেরও প্রশ্ন আমাদেরকে করা হবে তাহলে আমাদের কত সুযোগ এবং কত সুবিধা যে আল্লাহ সুবাহান তালাহ নবী হায়রাত মোহাম্মদ সাল্লি আসাল্লাম হাদিসের মাধ্যমে তিনি আমাদের এই যে পুরো সিলেবাস আমাদের এই জীবনে পরীক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে যেমন সিলেবাস দিয়ে দেওয়া হয় আমাদেরও শেষ নবী যে সিলেবাস দিয়ে দিয়েছেন যে এই সমস্ত প্রশ্নগুলো হাসনের ময়দানে মানুষকে করা হবে এবার এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারবো সেই উত্তর দেওয়ার জন্য যে কৌশল বা তার যে পদ্ধতি তার যে হার্ডওয়ার্ক তার জন্য যে পরিশ্রম তার জন্য যে মেহনত এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এবং এই সমস্ত পরীক্ষাগুলোতে পাশ করার জন্য যে পরিশ্রম সেটা আমাদের কোরআন এবং হাদিস পড়াশোনা করলে জানলে তবেই আমরা সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারব এবং আমাদের জীবন সাকসেস বা সফলতা হতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 तस्लिमी की, की बैशिष्ट माला जार कारण बंदा होते महान आल्लर प्रिय अनुष्ठान जो आदर्श मुस्लिम डर आंतरिक बार्ता वृद्धाश्रम अल कुर